তাই আল্লাহ আমাদের কাছ থেকে গণিমত নিয়ে নিলেন এবং আল্লাহ রসুলকে দিলেন আর তিনি আমাদের মাঝে সম্পদ ভাগে গণিমত করে দিলেন এই আয়াতের মাধ্যমে যুদ্ধলব্ধ সম্পদের আল্লাহ ও তার রসুলের হাতে বদরে যুদ্ধে প্রাপ্ত সকল সম্পদ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে দেওয়া হয়েছিল একেবারে সবকিছুই এই আয়াতটি মুজাহিদ্দের তিনটি শিক্ষা দিচ্ছে তা কোয়া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 তৃতীয় শিক্ষা হলো আল্লাহ আনুগত্য কর মুমিন হওয়ার জন্য অবশ্যই আল্লাহ ও রাসুলের আনুগত্য করতে হবে পরের তিনটি আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন যারা সত্যিকারে মুমিন তারা কেমন কি তাদের বৈশিষ্ট্য কেমন তাদের চরিত্র মলি নদীন ইর দুখিজিৎু বুহম ইলিচালু জুম ও ইর তুলচালি এয়ুজ জুইম আল অচ ওখলু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 রসুল্লা আলী বললেন হে আল্লাহ এরা পদাতিক বাহিনী এদেরকে বাহন দান করুন হে আল্লাহ এরা বস্ত্রহীন এদেরকে বস্ত্র দান করুন, হে আল্লাহ এরা অন্নহীন এদেরকে খাদ্য দিয়ে পরিতৃপ্ত করুন অতঃপর আল্লাহ তাকে বদরে বিজয় করলেন সাহাবিরা যখন সেখান থেকে ফিরে আসেন তখন তাদের প্রত্যেকেই একটি বা দুটি উট নিয়ে পোশাকে সজ্জিত হয়ে এবং পরিতৃপ্ত হয়ে ফিরলেন हादीटी वर्णित आज हैुलबिदाउद जिहाद्या बदर युद्ध युद्धलब्ध सम्पदर बंटने ब्यापारे विधान जारी करें লিল্ল হি خُمُسَهُ সাহুয়ালি সুলে অলি দিল করবলি অবিসি ইং তুম আম তুম বিল্ল ইং আর তোমরা জেনে রেখো যে যুদ্ধে তোমরা যা গনিমতের মাল লাভ করেছো ওর এক পঞ্চমাংশ আল্লাহ তার রসুন রসুলে নিকট আত্মীয়তিম মিসকিন এবং মুসাফিরের জন্য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 প্রতিটি ভাগে শতকরা চার ভাগ এই পাঁচটি ভাগ হলো এক আল্লাহর জন্য দুই রসল সালু আলী আসালামের জন্য তিন রসুল্লাহ সাল্ল আলী আসালামের নিকট আত্মীয়দের জন্য চার এতিম এবং অভাবগ্রস্তদের জন্য এবং পাঁচ মুসাফিরদের জন্য এখন আল্লাহ ও তা রসুল সাল্লাহ আলী আস্লামের জন্য যে আট ভাগ নির্ধারিত তা ইসলামের কল্যাণের জন্য যে কোনো কাজে খরচ করা যাবে যেমন মসজিদ নির্মাণ রাস্তা নির্মাণ ইত্যাদি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 যারা বদরের যুদ্ধে যেতে না পারার জন্য কোনো গ্রহণযোগ্য অজুহাত ছিল যেমন আফবান রাজিয়া আনহুকে আল্লাহ তিনি যেন মোদিনায় থেকে যান কারণ তার স্ত্রী রুকাইয়া যিনি ছিলেন আল্লাহ আলী মেয়ে সেই রুকাইয়া ছিলেন খুবই অসুস্থ তাকে দেখাশোনা করার জন্য নবীজি উসমান রাজিয়াল আনহুকে মোদিনায় থেকে যেতে বলেন যদিও ওসমান বদরের অংশ নেননি কিন্তু তিনি বদরের স্বয়াব ও গনিমত লাভ করেছেন এছাড়াও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 পাঠানো হয়েছিল যথাক্রমে আলিয়াহ এবং বনু আমর আউফ কোচের কাছে এরপর আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধবন্দীদের বিধান যুদ্ধে কোরাইসদের সত্তর জন মুসলিমদের হাতে যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়ে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে রসল উল্লাহ সাল্ল আলী হাসলাম সুরা ডাকলেন তিনি সাহাবিদের থেকে মতামত শুনলেন আবু রাজ মত ছিল হে আল্লাহ রসুল এরা তো আমাদের আত্মীয় এবং আমাদের কর্তৃণী লোক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 তিনি বলেছিলেন হে আল্লাহ এই জমি কাণ হল মুসানবির মত হেয়াল তাদের সম্পদ বিনষ্ট করে দাও এবং তাদের শক্ত করে যেন তারা আজাব আসার আগে ইমান না আনে এই বলে রসল আলি সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমাদের পরিবার পরিজন আছে তাদের দেখাশোনার ব্যাপার আছে কাজেই তোমরা মুক্তিপণ আদায় করো মুক্তিপণের টাকা ছাড়া যেন কেউ মুক্তি না পায় আর যদি মুক্তিপণ না দেয় তাহলে তাদের মেরে ফেলো। শেষ পর্যন্ত রসল্লাহ আলী ওসলাম আবু বকর রাজ আনহুর মতি গ্রহণ করলেন পরদিন সকালে অমর রাজ আনহু গেলেন রসল ঘরে গিয়ে দেখেন রসুল্লাহ কাঁদছেন সাথে কাঁদছেন আবু বকরও তিনি তাদের জিজ্ঞেস করলেন হে রসল্লাহ আপনি এবং আপনার সাথে কাঁদছেন কেন কি হয়েছে আমাকে বলেন কেন কাঁদছেন আমিও কাঁদি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 যদি আল্লাহর লিখন নির্ধারিত না হয়ে থাকত তবে যে ব্যবস্থা তোমরা অবলম্বন করেছ তাতে তোমাদের উপর কোনো বড় শাস্তি এসে পড়ত সুর আনফাল আজ সাতষট্টি এবং আটষট্টি আল্লাহ বলছেন রসুল্লাহ আলীলামের উচিত ছিল বন্দীদেরকে হত্যা করা আল্লাহ আজাল সেটাই চেয়েছেন সে সময় মুসলিমদের ইসলামী রাষ্ট্রের বয়স খুব বেশি নয় একটি নবগঠিত রাষ্ট্র হিসেবে মুসলিমদের উচিত শুরু থেকেই দাপট দেখানো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 হত্যা না করে বন্দী করার বিষয়টি আনসারী সাহাবি সাহাওয়াজ করেন বদরের যুদ্ধ চলছিল এবং মুসলিমরা কাফিরদের বন্দী করছিল তখন সেটা দেখে তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেন তখন নবী আলী হুসলাম তাকে বললেন তোমাকে দেখে মনে হচ্ছে এই কাজটায় তুমি খুব একটা খুশি নও সা তখন বললেন জি আল্লা রসুল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 আমি তাহলে তার সম্মানে এদের সকলকে মুক্ত করে দিতাম কোনো অমুসলিমদের ব্যাপারে সম্ভবত এটাই আল্লাহ আলী সবচাইতে একটি মন্তব্য এর কারণ কি কেন আল্লাহ রসুল সম্মান দেখিয়েছিলেন কেন তার সম্মানে সমস্ত যুদ্ধবন্দীকে ছেড়ে দিতে রাজি ছিলেন মোতএম আদি হলেন সেই ব্যক্তি যিনি রসুল উল্লাহকে দিয়ে কাবা ঘর তাওয়াফের জন্য সুযোগ করে দিয়েছিলেন যদিও তিনি অমুসলিম ছিলেন তার পরও তার সততা ও মুসলিমদের প্রতি সদাচরণে আল্লা রসুল সাল্লাহ আলীহাসাল্লাম তার প্রতি কৃতজ্ঞ ছিলেন শুধু এক ব্যক্তির কথায় আল্লাহ রসুল বদরের সব যুদ্ধবন্দীদের ছেড়ে দিতে রাজি ছিলেন এ থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম একজন মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সে অনুযায়ী আচরণ করতেন তিনি কঠোরতা দেখিয়েছেন তিনি নম্রতাও দেখিয়েছেন তিনি ভাল মানুষের প্রতি সদয় ছিলেন এবং খারাপ মানুষদের সাথে যথোচিত আচরণ করতেন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 আমরা গতপর্বে বলেছিলাম দুইজন যুদ্ধবন্দীকে আল্লাহ রসুল্লাহ হত্যা আদেশ দেন এরা ছিল প্রচন্ড ইসলাম সবচেয়ে কা আচরণ করেছিল আর নজর হারিস ইসলামের বিরুদ্ধে মিডিয়া প্রপাগান্ডা চালাত এই দুজন ছাড়া আর কোনো যুদ্ধবন্দীকে হত্যা করা হয়নি বাকিদের ব্যাপারে রসুল্লাহ আলহাম সাহাবাদের নির্দেশ দেন তাদের সাথে সদয় আচরণ করো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 কেমন করে পালন করেছিলেন সেটা শোনা যাক বদরের যুদ্ধবন্দীদের ভাষ্যে একজন যুদ্ধবন্দী তিনি বলেন আনসারদের এক দল আমাকে বদর থেকে নিয়ে ফিরছিল দুপুর ও রাতের খাবার সময় হলে তারা রসুল সাল আলী নির্দেশ অনুযায়ী আমাকে রুটি দিয়ে আপ্যায়ন করলো। আর নিজেরা খেল খেজুর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 আপনার স্ত্রী উম্মে ফাদলকে বলে রেখেছেন যে যদি আমি মারা যাই তাহলে এই অর্থ খরচ করবে আল আব্বাস বললেন নিশ্চয় আমি জানি আপনি আসলে আল্লাহ রসুল আমি এবং আমার স্ত্রী ছাড়া এই গুপ্তধরের কথা কেউ জানে না এরপর আল আব্বাস তার মুক্তিপণ পরিশোধ করলেন আল্লাহ এ প্রসঙ্গে একটি আয়াত নাজিল করেছেন মিন হুফি বিকুম খুক্তি কুম খুক্তি কুম খি উহিদমিং কুমির গুরহি হেন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 আগেই একটি শর্ত জড়ি দিয়েছিলেন শর্তটি হল আবুল আস আর কখনোই মুসলিমদের বিরুদ্ধে কোন শত্রুকে সাহায্য করবে না এবং মক্কায় পৌঁছে রসুল্লাহ আলিহাস্লামের কাছে জাইনাবকে পাঠিয়ে দেবেন আল্লাহ রসুল্লাহ আলি আবেগ ছিল তবে আবেগ দিয়ে তিনি চালিত হতেন না তিনি যখন গলার হারটি দেখলেন তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন সত্যি কিন্তু এজন্য তিনি আবুল আসকে এমনি এমনি ছেড়ে দেননি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 আবারও সে মুসলিমদের হাতে ধরা পড়ে এবং এবারও দারিদ্রের ছুতো দিয়ে মুক্ত হবার চেষ্টা করে কিন্তু রসল আলি এবার তাকে আর কোন সুযোগ দিলেন না তিনি বললেন তুমি দারিদ্রের হাত বুলিয়ে বুলিয়ে বলবে আমি মুহম্মদকে দুইবার ধোকা দিয়েছি এই সুযোগ তোমাকে আমি দেব না রসল সাল্লাহ আলী আসাল্লাম আবেগিকথায় গলে যেতেন না তাকে সহজে ঠকানো বা প্রতারিত করা যেত না তিনি দয়ালু সহানুভূতিশীল সহিষ্ট ছিলেন সত্যি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 হে আল্লাহ রসুল আমাকে দাঁত ফেলে দিই তার জিব্বা ঝুলে থাকবে সে আর কখনো আপনার বিরুদ্ধে আজে কথা ভুগতে পারবে না রসুল বললেন না আমি তার অঙ্গহানি করব না না তাতে আল্লাহ আমার অঙ্গহানি করতে পারেন অর্থাৎ শত্রুর সাথে এরূপ ব্যবহার করা ইসলামের পন্থা নয়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 বদরের যুদ্ধে আবু আজার উপর এই বিধান প্রয়োগ করা হয়েছিল 3 মুক্তিপণের বিনিময়ে মুক্তিদান করতে পারে যেটা হয়েছিল বদরের অনেক যুদ্ধবন্দীদের উপর চার যুদ্ধবন্দীদের দাস বানাতে পারে। এই বিধান প্রয়োগ করা হয়েছিল বনকুরাইজা নারী ও শিশুদের উপর বনকুরাইজার যুদ্ধে যুদ্ধবন্দী পুরুষদের হত্যা করা হয় এবং নারী ও শিশুদের দাস বানানো হয় এই রায়টি দিয়েছিলেন সাহায্য মোয়াজ আনহু আমরা ভবিষ্যতে এই ঘটনাটা আলোচনা করব ইনশাআল্লাহ যুদ্ধবন্দীদের ব্যাপারে মুসলিমদের নিজস্ব সরিয়া আছে এই ব্যাপারে পার্থী মানবরচিত আইন মানতে মুসলিমরা বাধ্য নয় মুসলিমরা কেবল তাদের নিজস্ব সরিয়া মানতে জেনেভা কনভেনশন নয় সংক্ষেপে জেনে নেওয়া যাক বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের মর্যাদা বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা বিশেষ সম্মানে সম্মানিত জিবরি রসুল্লাহ আলিমকে একদিন জিজ্ঞেস করলেন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 আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না সুরানিসা আয়াত একশো তেতাল্লিশ অর্থাৎ কিছুদিন আগেও যারা ইসলামের আগমনে খুশি হতে পারেনি তারা নিজেদের গাবাচাতে এবং সমাজে নিজেদের অবস্থান ধরে রাখতে ইসলাম গ্রহণ করে আমরা আগেই বলেছি মোদিনায় ছিল মুসলিম মুশ্রিক এবং ইহুদি এই তিন ধর্মের লোক বদরের যুদ্ধের পর হাতে গোনা কয়েকজন লোক বাদে প্রায় সকল মুসরিক ইসলাম গ্রহণ করে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 আল্লাহলা জানিয়ে দেবার আগ পর্যন্ত এই ব্যাপারে জানতে না। আজকের পর থেকে আমাদের এই সিরিজে অন্য থেকে কুরাইশরা বদরে পরাজিত হয়ে একটা বড়সর ধাক্কা খায় তাদের প্রথম সারি নেতারা এই যুদ্ধে মারা পড়ে তাদের বড় বড় নেতারা বন্দী হয় তাদের মুক্তিপণ দিয়ে মুসলিমদের কাছ থেকে ছাড়িয়ে আনতে হয় প্রত্যেক পরিবারে শোকের ছায়া নেমে আসে কারণ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 কারণ তারা মদিনায় তাদের ক্ষমতা আস্তে আস্তে খর্ব হয়ে আসছিল কিন্তু এর পরও ইহুদিরা হাল ছাড়েনি যখন তারা দেখল তারা নিজেরা মুসলিমদের সাথে পেরে উঠবে না তখন তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করল যেমন মুসলিমদের দুর্বল করে দেবার জন্য তাদের মধ্যে জাতীয়তাবাদী বিভেদ উস্কে দিতে চাইল তারা বহিশত্রুদের সাথে যোগাযোগ করা শুরু করল রসুল্লা সাল্লু আলী ওয়াসাল্লামকে গুপ্ত হত্যা করার চেষ্টা করল পরবর্তী পর্বে ইনশাল্লাহ এই বিষয় আলোচনা হবে বদরের ইমিডিয়েট রিয়াকশন হিসেবে ক্রাইসটা রসুল্লাহ আলাইকে হত্যা করার চেষ্টা চালায় অমায়রেন ওয়াহাব ছিল ক্রাইসের মধ্যে অন্যতম নিকৃষ্ট লোক একদিন সে সাফান এবেন ওমাইয়ার সাথে কাবার পাশে বসেছিল এবং বলছিল যদি আমার এত ঋণ না থাকত যদি বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করা না হতো তাহলে আমি নিজেই মোহাম্মদকে গুপ্ত হত্যা করতাম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 অমারের ফিরাসা ছিল তিনি মানুষের চেহারা দেখেই তার ব্যাপারে অনেক কিছু ঠিক ঠিক ধারণা করতে পারতেন অমায়ের দেখা মাত্র তিনি সেখান থেকে উঠে গিয়ে তাকে খপ করে ধরে ফেলেন আর তার তরবারি বের করে তার গলায় ছেকালেন। তারপর তাকে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের কাছে নিয়ে গেলেন আর বললেন ইয়া আল্লাহ রসুল আল্লাহর এই শত্রু কোন ভালো উদ্দেশ্যে এখানে আসেনি রসুল্লাহ সাল্লু আলিহ্লাম বললেন অমার তাকে ছেড়ে দাও আমি দেখছি বিষয়টা অমায় রানহু তাকে ছেড়ে দিলেন কিন্তু অন্যান্য সাহাবাদের বলে দিলেন তারা যেন অমায় রেবেন ওয়াহাবকে চোখে চোখে রাখে এবং রসুলা দিয়ে রাখে ওয়াহাব অমায় রাহাব শুভ সকাল রসুল্লাহ আলী বললেন আল্লাহ আমাদের এই কথার পরিবর্তে একটি উত্তম সম্ভাষণ শিখিয়েছেন আসসালাম আলাইকুম ওরা অমায় রেবিন ওয়াহাব বলল খুব বেশিদিন হয়নি আপনি এই সম্ভাষণ ব্যবহার করছেন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 ওমায়ের বিন ওয়াহাব মক্কায় ফিরে এসে ইসলামের ঘোষণা দিলেন সাফওয়ান প্রচন্ড রেগে গেল সে পন করল আর কখনো ওমায়ের সাথে কথা বলবে না অমায়ের দীর্ঘদিনের বন্ধু সাফওয়ান শুধুমাত্র দিন ইসলামের কারণে অমায়ের শত্রু হয়ে গেল এই ঘটনা থেকে কয়েকটি বিষয় লক্ষণীয় এক নাম্বার যুদ্ধ মানেই কেবল ময়দানের যুদ্ধ নয় গুপ্ত হত্যা করাও এক ধরনের যুদ্ধ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 বর্তমান সময়ে যখন কাফিররা মুসলিমদের সাথে শক্তিশালী স্বাভাবিকভাবেই মুসলিমরা কাফিরদের অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছে কাফিরদের সভ্যতা তাদের আচার সংস্কৃতি মুসলিমরা গ্রহণ করে নিচ্ছে ওমায়ের যখন আল্লাহ রসুল আলী কুরাইশী কায়দায় সম্ভাষণ জানালো তখন নবীজ সাল্লাহ আলি আসসালাম তাকে জবাব দিয়েছেন ইসলামের সম্বাসন সালাম দিয়ে শুধু তাই নয় তিনি এও বলেছেন এই সম্বাসন হচ্ছে জান্নাতীদের সম্ভাষণ ছোটখাটো এই সমস্ত ব্যাপারে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 দুনিয়াবী পরিসংখ্যান আর তত্ত্ব উপাত যদি একমাত্র সত্য আর বাস্তবতা হত তবে যুদ্ধে মুসলিমদের জয়ী হবার কোনো কারণ ছিল না কোরাইশদের হেরে যাবার কোন কারণ ছিল না কিন্তু হয়েছে ঠিক উল্টোটা মুসলিমরা কোরাইশদের পরাজিত করেছে আল্লাহ আল্লাহলা দুনিয়ার জিনিসগুলোকে তার ইচ্ছে অনুযায়ী কার পক্ষে কাজে লাগান কারও বিপক্ষে কাজে লাগান মানুষের হাতে ক্ষমতা খুবই সীমিত মানুষ অস্ত্রশস্ত্র নির্মাণ করে মনে করে এই অস্ত্র তাকে বিজয় এনে দেবে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 আর আল্লাহ এই সাহায্য এজন্যই করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয় এবং তোমাদের শান্তি আসে আর সাহায্য শুধু আল্লাহর পক্ষ হতেই হয়ে থাকে যিনি পরাক্রান্ত বিজ্ঞানময় সুরা আলহ ইমরান আয় একশো ছাব্বিশ অন্য এক আয়তে আল্লাহ তালা বলেন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 হোক তা ব্যবসা বাণিজ্য শিক্ষা কিংবা দায়ী হিসেবে সফলতা শুধুমাত্র আল্লাহ তৌফিক দেন বলে সম্ভব হয় আল্লাহ আরো বলেন স্মরণ কর যখন তোমরা সংখ্যায় ছিলে কম এই জমিনে তোমাদের মনে করা হতো তোমরা অত্যন্ত দুর্বল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 পরে রসুল্লাহ আলহাম একটি কাঠের গড়িকে সত্যিকারের তরবারিতে পরিণত করেন কাফের নেতৃবৃন্দের মৃত্যু যুদ্ধের আগে রসল আলিহাস্লাম বলে রেখেছিলেন এই জায়গায় অমুক মারা যাবে ওই জায়গায় তমুক মারা যাবে তিনি যেসব জায়গায় যাদের মৃত্যু বলে দিয়েছিলেন ঠিক সে সে জায়গায় তাদের মৃত্যু হয় কাতার এবে নুমান যুদ্ধে আঘাতপ্রাপ্ত হন তার একটি চোখ কোটো থেকে বের হয়ে ঝুলতে থাকে সাহবারা সেটা কেটে ফেলতে উত্তত হয়েছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তাদের তা করতে মানা করলেন নবী সেই ঝুলে থাকা চোখটি হাতে নিয়ে কোটোরের ভিতরে আবার বসিয়ে হাত বুলিয়ে দিলেন কাতাদা বলেন ওই ঘটনার পর থেকে সেই চোখে আমি অন্য চোখ থেকেও ভালো দেখতে পেতাম আল আব্বাসের অর্থসম্পদ কোথায় আছে সেই ব্যাপারে রসুল্লাহ আলী হাসলাম ওয়াহি মারফত জেনে যাওয়া এবং ওমায় রবেন ওয়াহাবের গুপ্ত হত্যার পরিকল্পনা প্রকাশ হয়ে যাওয়া বদরের যুদ্ধের এই ঘটনাগুলো ঘটেছিল আল্লাহর ইচ্ছায়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 যারা বদরের যুদ্ধে কাফিরদের সাথে এসেছিল হয়তো তারা নিতান্ত অনিচ্ছার সাথে এসেছিল হয়তো তারা মুসলিমদের লক্ষ্য করে একটি তীরও ছোড়েনি দরবারি চালায়নি কিন্তু এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন "'تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ, ورزقكم مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ইলী ন হু মুম ইলিমি হিম কৌলুফিম কৌলুখু فِي নি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 তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করেছিলেন। এই সবকিছুর পর তিনি তাঁবুর ভেতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এটাই হলো হল তাওয়ের অর্থ হল দুনিয়াবীর সকল উপায়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া এবং আল্লাহ জালের উপর ভরসা করা রসুল্লাহ সাল্লু আলহাম তার সাধ্যমতো সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন এরপর তিনি আল্লাহ আজ্ঞালের কাছে দোয়া করা আরম্ভ করেছিলেন একবার কিছু লোক অলসভাবে হাঁটছিল আর এমন ভাব করছিল যেন তারা জুহুদ করছে অমর আব্দুল খাতারিজ্ঞে করলেন তোমরা বলল আমরা যারা বলা হয় এগিয়ে গিয়ে তাদেরকে লাঠি দিয়ে পিটুনি দিয়ে বললেন তোমরা কি জানো না যে আকাশ থেকে স্বর্ণ ও রূপার বৃষ্টি বর্ষণ হয় না যাও তোমরা কাজ করতে শিখো রসুল্লাহ আলী বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করো তাহলে আল্লাহ তোমাদের পাখির মতো রেজিক প্রদান করবেন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 বদরে যুদ্ধ হয়েছিল এমন একটা সময়ে যখন গোটা পৃথিবী ছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মানুষ মূর্তি পূজা করত সাথে অন্য উপাসে শির্ক করত স্বৈরাচারীরা তাদের খেয়াল খুশি মতো মানুষকে শাসন করত এমনই এক সময়ে আল্লাহ তালা তাওহিদকে শিরকের বিরুদ্ধে বিজয় করেছেন ইসলামকে জাহিলিয়তের বিরুদ্ধে শক্তিশালী করেছেন এই যুদ্ধ নিছক ক্ষমতা যুদ্ধ ছিল না বরং এই যুদ্ধ ছিল সত্যের দল আর মিথ্যার দলের বিরুদ্ধে যুদ্ধ। আমরা মুসলিমরা।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 রসুল উল্লা চাচার মুক্তিপণ ছেড়ে দিয়ে তারা রসুল করছেন এরকম কোন ভাবনি এক টাকা আল্লাহ রসুল্লাহ আলী হাসলাম তার চাচার প্রতি বিন্দুমাত্র স্বজন প্রীতি দেখালেন না বরং চাচা হওয়া সত্ত্বেও তার থেকে সর্বোচ্চ পরিমাণ মুক্তিপণ আদায় করেছেন শুধু তাই নয়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 কিন্তু ঠিক সেই তার কন্যা রুকাইয়া আল্লাহ নিজের কাছে তুলে নিয়েছেন দুনিয়ার কোনো সুখ আর আনন্দই পরিবর্তী পর্বে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে শুরু করবো ইনশাল ওসাল আলসাই মোহাম্মদ আলাহ আল্লি আসহাবিহ মিডিয়ার আলহামদুলিল্লাহ আলমিনার সম্পর্কে www.raindropsmedia.org or to our Facebook page www.facebook.com slash raindropsmedia or YouTube channel www.youtube.com slash